সালামুকরাত أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهديه هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلاله وفي رواية وكل دلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فاكذوه وما نهاكم عنه فانتهو فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن خاف الله ورسوله وذكر الله لمن كان يرجو الله رسوله وذكر الله كثيرا ويقول عز من قائل يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فهو كصوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط عمالكم وأنتم لا تشعرون ويقول فإن تنازعتم في شيء فرده إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا ويقول رسول صلى الله عليه وسلم في حديث متفق عليه عن عائشة رضي الله تعالى عنها وعبد الله بن عمر من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وفي رواية من عمل عملا ليس عليه أمرنا فهو رد وفي رواية عن العرباد بن ساريا رضي الله عنه في حديث عند أرباب السنن يقول رسول الله صلى الله عليه وسلم من يعش منكم بعد فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعد تمسكوا بها وعدوا عليها بالنواجز وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة دلالة نو نو مسلم ইসলামী بنیادی শিক্ষা কোর্স আজকের এই কোর্সের সম্মানিত পরিচালক ফদিলাতুল শেখ আদর সৈফুল্লাহ আকরমহল্লাহ ফদিলাতুল শেখ আল হাফিজ মাহমুদ আল হাসন আল আজাহুল্লাহ এবং অন্যান্য ওলামা এম্মা এবং বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের যারা মধ্যমণি ইসলামে যারা হারিয়ে ফেলা ইসলামে যারা নতুন করে ফিরে এসেছেন যারা এই পৃথিবীতে আসার সময় ইসলাম নিয়ে এসেছিলেন কিন্তু মাতা পিতা বা অগ্রজদের কারণে সে দিন হারিয়ে ফেলেছিলেন মানব ধর্ম হারিয়ে ফেলেছিলেন কিন্তু আল্লাহর রহমতে তার অপার মহিমায় আবার সে ধর্ম আপনারা ফিরে পেয়েছেন ইসলাম ফিরে পেয়েছেন যে ইসলাম নিয়ে এসেছেন সেটা শয়তান কেড়ে নিয়েছিল ফাজিত শয়তান রাহাদানি করে আপনাদের থেকে দিন কেড়ে নিয়েছিল আপনাদের ধর্ম কেড়ে নিয়েছিল আল্লাহ আবার আপনাদেরকে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ সেই জন্য মহান রব্বল ইজতুল জালের সমস্ত প্রশংসা অনন্ত প্রশংসা আমরা সকলে করছি সম্মানিত ভাই বোনেরা আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে বিষয়টি হলবেদাহ আর অলবেদাহ সূন্য আর তরিকুল মসলুক আতুল রসুল্লাহ সাল আলাইসালাম রসুল্লাহ যে পথে আমাদেরকে রেখে গেছেন যে পথে তিনি চলে গেছেন যে পথ সম্পর্কে তিনি বলে গেছেন যে ওয়াই মল্ল লারক্তমাল আল্লাহর কসম তোমাদেরকে আমি এক শুভ্র উজ্জ্বল পথের উপরে রেখে গেছি যে পটটি মাহাজ্জা মুসাফিরের জন্য তার মঞ্জিলের দলিল হুজা একজন পতীক এই পথ ধরে চললে তার মঞ্জিলে পৌঁছবে এই পটটা সে সাক্ষ্য বহন করে সে দলিল বহন করে এমন এক রাস্তার উপরে তোমাদেরকে আমি রেখে গেলাম যে রাস্তা উজ্জ্বল রাত দিনরা মরুভূমিতে কিছু রাস্তা থাকে চকচকে বালির রাস্তা এটা দিনে উজ্জ্বল রাতেও উজ্জ্বল চলতে অসুবিধা হয় না তো নবীজি আমাদেরকে এমন জীবনধারা লাইফ স্টাইল এটার উপরে রেখে গেছেন এটাকে বলা হয় আজ সন্না সাল্লামের কথা তার কাজ তার মৌনের সম্মতি তার আখলাদ তার নবুতি জিন্দিগির যা কিছু আছে সব কিছুই আজ অন্তর্ভুক্ত যেটা আমাদের আপনাদেরকে বিশ্বাস করতে হবে ভক্তি করতে হবে সে অনুসারে চলতে হবে আমাদেরকে এর বিপরীতটাই হল বেদাহ যে বেদাহ সম্পর্কে ওলামাইকেরাম অনেক বক্তব্য দিয়েছেন আমি সেদিকে যাচ্ছি না আপনারা আমাদের অত্যন্ত সহজ সরল অঞ্চলের ভাই বোনেরা আপনাদেরকে জটিল কোন বক্তব্য নেব না যে মান ফি আহদাসমিন হুক আমার এই যে দিন আমাদের এই যে দিন অর্থাৎ যে ইসলাম আল্লাহর ইসলাম কোরআন এবং নবীজির সুন্না বর্ণিত এই যে ইসলাম এই ইসলামের মধ্যে কেউ যদি নতুন কিছু প্রবেশ করায় নতুন কিছু উদ্ভাবন করে এর বাইরে থেকে কিছু এখানে ঢুকায় ফাহুয়া রাদ তাহলে যে এটা আবিষ্কার করল তার মুখের উপরে এটাকে আমরা প্রত্যাখ্যান করব ছুঁড়ে মারব আমরা কবুল করব না তার থেকে নিয়ে আমাদের পকেটে ঢুকাব না আপনার কাছে যেমন কেউ এক টাকা নোট একটা দিয়েছে আপনি চিনতে পেরেছেন এটা জাল নোট কি নোট তখন আপনি কি করেন ভাই এটা জাল চলবে না এটা নেন খবরদারিটা আমাকে দেবেন না তাহলে যত বেদা ফাহুয়া রাদন বেদাত বেদাতিকে ফেরত দেবেন বেদাত বেদাতিকে ফেরত দেবেন আপনি নেবেন না আপনি নিতে পারবেন না এটা আপনার জন্য ক্ষতি ক্ষতিকর মান আমিলা আমালান যে এমন কোন কাজ করবে যেই কাজের উপরে আমার নির্দেশনা নেই আমার সুন্না নেই সেটা রথ যে ব্যক্তি করবে তাকে ফিরত দেওয়া হবে তার কাছে অফিস দেওয়া হবে সেটা গ্রহণ করা হবে না মানে উম্মতের সবার এটা দায়িত্ব প্রিয় ভাইয়েরা আসলে আজকে এখানে কারণ নেই জন্য অনেকেরই কষ্ট হবে অনেক কষ্ট হবে এই কষ্টকে কষ্ট মনে না করে আপনারা কথাবার্তা না বলে আপনারা আজকে সবাই কান হয়ে যান কি হয়ে যান আপনারা সবাই কান হবেন আর এখানে যারা থাকবে এরা মুখ হবে কি হবে কানের কাজ কি আর মুখের কাজ কি কানে কি কখনো কথা বলে কিন্তু আমি আজকে একটা আশ্চর্য ঘটনা দেখলাম কানেও কথা বলে এটা তো একটা আশ্চর্য কথা ঠিক না শ্রোতা হবে কান আর বক্তা হবে মুখ মুখের কাজ হলো কথা বলা কানের কাজ হলো কথা শোনা আল্লাহ বলছেন কুল উনা হুয়া উজুন কাকররা বলে মোহাম্মদ হল কান কে সব শুনি ফেলেন নবীজির কাছে বিভিন্ন সংবাদ আসত ওহির মাধ্যমে আসত বিভিন্ন মাধ্যমে আসত কাফের অনেকে বলত যা কই ও শুনিবে ও আসলে কান তো কানের বৈশিষ্ট্য হল সে শুনবে এটা ভালো কথা শুনলে কেউ নিন্দা জানালে ওটা আসলে প্রশংসা জিনিস ঠিক না আপনারা আজকে কানের ভূমিকা আছেন শুনেন তো যে কোনো কোম্পানি একটা নতুন জিনিস বানালে সে তার পণ্যের উপরে একটা লেখা দেয় নকল হইতে সাবধান কি হইতে সাবধান নকল হইতে সাবধান নকল জিনিসটা সারা পৃথিবীব্যাপী নিন্দিত সব কোম্পানির কাছে নিন্দিত কাস্টমারের কাছেও কি এটা অরিজিনাল মনে করে সে কিনলো বাড়িতে এসে দেখে সেটা কি নকল তখন মনে খুব কষ্ট পায় আরে আমার জিনিসটা কিনা হল না আমি ঠকলাম কি করলাম ঠকলাম তো বাজারে নকল জিনিস অরিজিনাল মনে করে কিনে আনলে বাড়িতে এসে টের পেলে বুঝলে বা কেউ জানিয়ে দিলে তখন বুঝে ঠকসছি খুব দুঃখ লাগে লাগে কিনা লাগে কিনা এরকম ধর্মের ক্ষেত্রেও নকল জিনিস আছে কি আছে কোম্পানিরা যেমন নকল হইতে সাবধান কথা উল্লেখ করেছেন আল্লাহ নবীও উনি যে ধর্ম নিয়ে এসছেন ইসলাম নিয়ে এসছেন এই ধর্মের কথা জানিয়ে দিয়ে উনি উক্তি করে গেছেন নকল হইতে সাবধান আমার উন্মত যারা আমার উন্মত হইবা আমার এই দিন ধর্ম আমার দিন রেখে যাওয়া ইসলাম সম্পর্কে অনেক নকল কে আমাদের আগ পর্যন্ত বের হবে অনেক নকল বাজ বের হবে ভুয়া কোম্পানি ভুয়া মৌলবি ভুয়া ভুয়া ধর্মগুরু ভুয়া ওয়ায়েজ ভুয়া বক্তা এরকম অনেক বের হবে এরা নকলাজ নকল হইতে সাবধান সেই শব্দটা নবীজি একটু ভিন্নভাবে বলেছেন ও ইয়া কুম ওদাস ওমর এটাকে যদি বাংলা ভাষার ওই নকল হইতে সাবধানে ওই তর্জমাটা করি ভাব অর্থ ঠিক এরকমই হবে নকল হইতে সাবধান মোহদাসা ওমোর নকল হইতে সাবধান আমার পরে অনেক নিত্য নতুন তরিকা অনেক মত পথ মানুষ তৈরি করবে এই ব্লিজ তৈরি করে নেবে খাবরদার এগুলি থেকে সাবধান ওই ইয়কু মানে সাবধান ওই মানে কি সাবধান সাবধান মানে কি সতর্ক সচেতন হচেতন হচেতন ভাবে হুজুরে বললেনি না ইসলাম কোন হুজুর ভিত্তিক ধর্ম নয় ইসলাম কোন মৌলভী ভিত্তিক ধর্ম নয় কোন ফির ফকির ভিত্তিক ধর্ম নয় কাজে ইব্রাহিম ভিত্তিক ধর্ম নয় কোন ইমাম সাহেব ভিত্তিক ধর্ম নয় ধর্মগুরু ভিত্তিক ধর্ম নয় ইসলাম দুইটা ভিত্তিক ধর্ম কয় ভিত্তিক একটা হল লাহাইল্লাহ আর একটা হল মোহাম্মদর রসুল্লাহ ঠিক কিনা বাস সমস্ত আবাদতকার আল্লাহর এবাদতকার इलाह रूप ग्रहण कर इलाह रूपे ग्रहण कर सबटुकु प्रेम भलोबासा दिए ग्रहण कर महबूध रूपे पूजन रूपे अर्चन रूपे आराध रूपे ग्रहण करब ना आराध आराधनार जज्ञ क्यों नहीं অর্চনার যোগ্য আর কেউ নাই এবাদতের যোগ্য আর কেউ নাই একমাত্রকে আল্লাহ এটাকে আপনারা কি বলেন তাও হিত একত্ববাদ বলেন ঠিক না এরপরে শুননা বলবেন কোনটাকে মুহাম্মদ রসুল্লাহ তাহলে দিন হল এবাদত আল্লাহর আর তরিকা মুহাম্মদর রসুল্লাহ এবাদত কার আল্লাহর আরতরিকাকার সুন্নতকার কার পদ্ধতিকার, স্টাইলকার কার স্টাইল কার কাটিং ডিজাইন কার মোহাম্মদ ঠিক আছে নি আপনার স্ত্রী বলল যে আমার জন্য লাল টুকটুকে এক টুকরো কাপড় নিয়ে আসো দুই গজ কাপড় নিয়ে আসো কাপড়টা হতে হবে খাঁটি বাংলাদেশি মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ কাপড়টা হতে হবে খাঁটি বাংলাদেশি রংটা হবে লাল এরপরে কিনে এনে আনোয়ার টেইলার্সের কাছে দিবা। কাটিংটা হবে আনোয়ারের আমার যে ড্রেস বানাবো পোশাক বানাবো কাটিংটা কার আনোয়ারের আর কাপড়টা কার বাংলাদেশের কাপড় কার বাংলাদেশের বাংলাদেশ মেডিন আর কাটিংটা কার আনোয়ারের শর্ত কয়টা এই দুই শর্ত পালন হলে ঘরে শান্তি আসবে না আপনার স্ত্রী দেখবে যে না মাসাল্লাহ আমার স্বামী কাপড়টাও মেড ইন বাংলাদেশ আবার কাটিংটাও কার আনোয়ারের কাটিং অর্থাৎ একশো পার্সেন্ট ভালো জামাই পাইছি আমি ঠিক না একটা খুশি একটা আনন্দ সেদিন ঘরে আসবে পলাও কর্ম রান্না করে আপনাকে খাওয়াবে আর যদি কাপড়টা বাংলাদেশি না অথবা কাটিংটা আনোয়ারের না কাপড় বাংলাদেশি হয়েছে কিন্তু কাটিংটা কার না আনোয়ারের না অশান্তি হবে কিনা হ্যাঁ জামার বাড়ি ধুইয়া আর শ্বশুর বাড়ি চলি বাপের বাড়ি চলি যে গোব ঠিক কিনা একটা গন্ডগোল হবে কিনা আপনারা কি এমন গন্ডগোল চান এই জন্য কাটিংও ঠিক রাখতে হবে আর মূল কোন দেশের কাপড় এটাও ঠিক রাখতে হবে আল্লাহ বলেছেন যে আবাদত একমাত্র আমার আর কাটিং একমাত্র আমার মুহাম্মাদের। এবাদত কার আল্লাহ আর কাটিং কার মোহাম্মদের ডিজাইন কার মোহাম্মদের প্যাটার্ন পদ্ধতি কার মোহাম্মদের সাল্ল্লাহ আলাই্লাম বাসা ইহ মুহাম্মদ রসুল্লাহ দুই কথায় দিন শেষ এবাদত আল্লাহর আর কাটিং কার মোহাম্মদ রসুল আমরাই দুইটা নিয়ে আছি কথা বুঝছেন আল্লাহ দুইটা জিনিস দেখেন সে যে নামাজে দাঁড়াইছে মনটা কার দিকে গেছে আমার দিকে না অন্যদিকে যদি ওনার দিকে যায় ঠিক আছে প্রথমটাতে সে পাস করল আল্লাহ আকবার বলে আল্লাহর দাঁড়িয়ে গেল কার জন্য আল্লাহর আপনি মনটা আল্লাহ এখানে নামাই তুয়ান লাগবে না উসল্লিয়া এটা লাগব না হ্যাঁ এটা লাগবে না নামাই তুয়ান উসল্লিয়া লাগবে না নিয়ত হল অন্তরের ভাব অন্তরের ভাব অন্তরের পরিকল্পনা অন্তরের ইচ্ছা সে আল্লাহকে চায় কিনা সন্তুষ্টি কামনা করে কিনা এটা হলো নীত এটা কি নীয় নীতে দুইটা জিনিস থাকে একটা হইল কোন ফরসটা পড়ছি জোহর না আসন না মাগিম না এসানা ভাজার হ্যাঁ ফরসটার নির্ধারিত ধারণা থাকতে হবে এটা হল নিয়তের ছোট অর্থ ছোট পার্ট যে ফরসটা কোনটা এটা আপনার নির্নিতে থাকতে হবে না হলে তো হবে না আপনি পড়তেছেন জোর অন্তরে আছে আসর তাহলে হবে হবে না এই পাঠটা ঠিক রাখতে হবে কিন্তু নিয়তের সবচেয়ে বড় পাঠ যেটা মূল ধর্ম যেটা মূল দিন যেটা মূল চেতনা যেটা সেটা কি কার জন্য করছি কার জন্য আল্লাহর জন্য ঠিক না তাহলে সালাডটা কি পড়ছি এবং কার জন্য পড়ছি দুটা ঠিক হয়ে গেল এটা নিয়ত এটাই নিয়ত এখানে নওয়াই তু হলে বেদহাত কি হবে বেদা হাত কি হবে বেদাহাত এটা নবিজি দেন নাই বানান নাই বলেন নাই বলতে বলেন নাই ওনার পরে কেউবা এটাকে তৈরি করে বলেছে বলতে বলেছে ঠিক কিনা তাহলে আল্লাহ দেখবেন আপনার মন ঠিক আছে কিনা তাহলে মন ঠিক থাকলে এখলাশ হয়ে গেল এরপরে কি দেখবেন যে তরিকা ঠিক আছে কিনা কাটিং ঠিক আছে কিনা ডিজাইন ঠিক আছে কিনা সেটা কার হইতে হবে মোহাম্মদ সাল্লাহ হবে যদি কাটিংও ঠিক আছে শূন্যও ঠিক আছে সনাতে দাঁড়িয়েছে শূন্য মতো কেমন কেবলা ঠিক রাখছে নবীর তরিকায় যেভাবে সনাত পড়তে ওইভাবে পড়েছে তরিকাও ঠিক আছে সব ঠিক আছে তাহলে আল্লাহ সেটা কবুল করবেন না ইনশাল ঠিক আছে শূন্য ঠিক আছে তো ভাইয়েরা শূন্য শূন্য হল নবীর তরিকা আর বেদাত হল গাইরে নবীর তরিকা নবীর পরে যারা নবী নয় তাদের বানানো তরিকা যেটা ওনার কথাতেও নাই ওনার কর্মেও নাই ওনার মৌন সম্মতির মধ্যেও নাই ওনার কোন দলিল সমাদের মধ্যে যেটা কোন অস্তিত্ব নাই এমন কাজ কি আপনারা করবেন করা কি উচিত তাহলে নকল জিনিস কিনলে যেমন বাড়িতে এসে বা জানতে পারলে আফসুস হয় দুঃখ হয় তো নকল ধর্ম যদি দুনিয়াতে ফলো করে মারা যান কবরে গিয়ে আফসুস করতে করতে জিন্দিগি শেষ হয়ে যাবে কিন্তু কোনো লাভ হবে না কবরে গিয়া দেখবেন আরে এই মিলাদ কত পড়া ভরলাম হায় হায় কত জিলাপি খাওয়াইলাম কত আগরপাতি জ্বালাইলাম কত আতর গোলাপ ছিটাইলাম কত হুজুরের ফকেটে জান্নাত পাওয়ার আশায় আল্লাহকে খুশি করার আশায় নবীর সাভাত পাওয়ার আশায় কত পয়সা দিলাম কবরে গিয়া দেখলাম যে আপনারাই ফেরেস তারা ধরছে জাহান্নার মধ্যে গিয়ে নিয়ে যেতেছে কি ভাই আমি কি করছি আমি তুমি মিলাদ ভরে যাইছি বেটা মিলাদ পড়ছো এটা যে জাল তুই জান পাঁচশো টাকার একখান জাল নোট নিয়ে পুলিশের হাতে ধরা পড়লে কি হবে জেল ঠিক এই জাল নকলাতেরই আরবি নাম কি বেদাত নকল এবাদতের আরবি নাম কি মত হইলে হয় এবাদত সুননার বিপরীতে হইলে কি হয় বেদাত অক্ষর তিনটে আইন বা দাল আইন বা দাল এবাদতের মধ্যে তিন অক্ষর বেদাতের মধ্যে তিন অক্ষর আইন বা দাল শুধু উল্টে গেছে শুধু কি ওখানে এবাদতের মধ্যে আইন প্রথমে বা পরে দাল পরে ঠিক নয় তোর তুই আইন বা দাল আইন বা দাল আর বেদাতে ইয়ে উল্টে ফেলাইছে কি হয়েছে আইনের জায়গায় বারে আনছে প্রথমে কেমন আবার এবাদতের মধ্যে দাল আছে সবার শেষে কেমন দালের আনছে মাঝখানে আর আইন আসিল ফার্স্টে আইনের লগেছে লাস্টে বেদন বা এটাকে উল্টে পাল্টাই জগা কিছুই বানাই ফেলছে বানাইছে কি বা দাল আর আইন ঠিক কি না উল্টে কাজের নাম বেদাত উল্টে নাম কি এখন মিলাত পড়বেন না দুধ পড়বেন হ্যাঁ আবার দু মধ্যে ভেজাল আছে দূরদে আছে কিন্তু হাজারিও আছে আছে কত কিছু আছে খুব সাবধান ভেজালের যুগ ভেজালের যুগ বাজারে যদি কোন গাড়ির পার্ট কিনতে যাই একুশ রকমের আছে কোনটা পঁচিশ রকমের আছে কোনটা যে খাঁটি অনেক পরিশ্রম করে বিশ্বস্ত বন্ধু যারা ধোকা দেবে না এরকম বন্ধু চিনে ওখান থেকে নিতে হয় ঠিক না। তো আসলে সুন্না এবং বেদা আর আলোচনাটি আপনাদের সমাজে আপনাদের মতো সরল সহজ মুসলিম যারা নতুন হয়েছেন আপনাদেরকে বুঝেতে গিয়ে এইভাবে কথাগুলি বলছি বলতে বাধ্য হচ্ছি সুন্না আর বেদা না বুঝলে অরিজিনাল শূন্য অরিজিনাল আমলটা না করতে পারলে কবরে গিয়া পাস্তাই বিন্দু পরকালে গিয়ে কি পাঁচ মেন হাউজে কাউন্সিলর পাঁচ থেকে নবুজি রিজেক্ট করবেন আপনারা যারা নতুন মুসলিম হয়েছেন আমি আশা করি আপনারা অরিজিনাল মানুষদের হাতে পড়েছে ড সাইফুল্লাহ ভাই তারপরে আমাদের শেখ মাহমুদ হাসান মাদানী আমাদের শেখ আব্দুল মালিক আলহামদুলিল্লাহ নকল বাজনা কিনা নকল না একদম খাঁটি কোম্পানি এটা বাটা এটা রাটা না কিনা নাটরাও নয় নয় এটা খাঁটি জিনিস ইনশাআল্লাহ আপনারা খাঁটিতে পাচ্ছেন তো যাই হোক আমরা আখেরাতে যাব আখেরাতে যাওয়ার জন্য আমাদের পুঁজি হবে নবীজির সন্ন্য নবীজির কি সন্না সন্না সারা জিন্দিগিতে সারা জীবনের সর্বক্ষেত্রে নবীত তরিকাকে ফলো করব নবীজিত তরিকাকে ফলো করব করবো কিনা দুনিয়ার সব ধর্ম হল খ্রিস্টানদের ধর্ম হল পোপ ফাদার যিশুখ্রিস্ট পূজা ঠিক না হিন্দু ধর্ম হল তেত্রিশ কোটি দেবতার পূজা ইহুদি ধর্ম হল একজন নবী ওজায়রা আলাই ইসলাম তাই না তারাও তাদের যে শিক্ষিত শ্রেণী আছে নবী আছে তাদের পূজা করে ওদের থেকে নেয় আপনি মুসলিম হয়ে যদি হুজুর থেকে দিন নেন কার থেকে শুধু হুজুর থেকে নেন দরবেশ থেকে নেন পীর সাহেব থেকে নেন দরবার শরীফ থেকে নেন দরবার শরীফ থেকে বলছে বস আপনি মনে করছেন এনাপ এত সুন্দর দাড়ি এত সুন্দর টুফি আবার উপরে মিশলা আবা আবাও আছে এই হুজুর নুরানি চেয়ার আর হুজুর উনি উনি কি কম জানে আর কম জানলে এত কুটি কুটি লোক ওনার দরবারে সারা বাংলাদেশের গরু সবগুলি ওখানে যায় হ্যাঁ উনি কি কম নাকি আপনি যদি এগুলি মনে করে সেখানে হাতায়াত আছে ভাবেন তাহলে মারাত্মক ঠকা ঠকবে আমাদের এই ইসলাম কাজী ইব্রাহিম নির্বন না যে কাজী ইব্রাহিম যা বলবে এটা ইসলাম ডক্টর সাহেবুল্লাহ বলবে সেটা ইসলাম জাকির নাইক বলবে সেটা ইসলাম না ইসলাম এটা না বলে দরভের সাহেবে বলছে এটা ইসলাম পিস সাহেব বলছে এটা ইসলাম ফকিরি বলছে এটা ইসলাম ইমাম সাহেব বলছে এটা ইসলাম অমুক অমুক মোজাদেদে অমুক মুজাদেদ বলছে এটা ইসলাম না ইসলাম হলে শুধু দুইটা কল আল্লাহ কল আর রসুল কল আল্লাহ কল রসুল আল্লাহ বলেছেন আর কি রাসুল বলেছেন ইসলাম নিতে হবে জন থেকে আল্লাহ থেকে আর আল্লাহর থেকে আপনারা কি কথাগুলি বুঝেন আপনারা যে ইসলামটা এখন নিয়েছেন আমরা যে ইসলামটা আজীবন ভালো করে আসি ক জায়গা থেকে নেব আল্লাহর কোরআন থেকে নেব আল্লাহ থেকে নেব মানে আল্লাহর কোরআন থেকে নেব রাসুল থেকে নেব মানি রসুলের হাদিস থেকে নেব নেবান আল্লাহ দুইটাই মূল উৎস দুইটাই কি মূল উৎস ঠিক না কোনো কিছু না পাইলে এই দুইটার মধ্যে গবেষণা করব দুইটার মধ্যেই গবেষণা করব। সাহাবিরা কি বুঝেছেন সেই বুঝটা নেবো সাহাবিদের বুঝটা নেব কেমনে তারা আমল করেছেন তাদের ওই আমলের ডিজাইন আমরা দেখবো আমাদেরকে জ্ঞান নিতে হবে এইভাবে শিখতে হবে এইভাবে তাহলে এই বাংলাদেশে এখন যারা মুসলমানরা আছে এরা অধিকাংশরাই তাদের ধর্মটা নিয়েছে মূলভী সাহেবদের থেকে কোরআন থেকে নাই নেয়নি ঠিক কিনা আমাদের বাংলাদেশে অধিকাংশ আমরা দিন নিয়েছি হুজুরদের থেকে মৌলাদের থেকে মৌলবী সাহেব থেকে ইমাম সাহেব থেকে পির সাহেব থেকে ঠিক না নেতা নেত্রী থেকেও নিয়েছে কেউ এই জন্য যত দরবার শরীফ তত রকমের ইসলাম ঠিক না যত তরিকা তত রকমের ইসলাম যত কিসুমের অলিয়া উলিয়া তত কিসুমের ইসলাম বাংলাদেশে ঠিক না এত রকমের এত রকমের গোলমাল কেন হলো যে মূল উৎস থেকে গ্রহণ না করে ব্যক্তি থেকে আমরা দিনকে নিচ্ছে আমি একটা কথা বললাম আপনার উপরে ফরজ এটা চিন্তা করে বের করা বা এটা জানার চেষ্টা করা যে কাজী ইব্রাহিম যে কথাটা বললেন এটা কি আল্লাহর কথা এটা কি রসুলের কথা না উনি বানাই বলছেন বানাই বললে রিজেক্ট এটা বাতিল ওটা বাদ ওটা ভুয়া ওটা নকল ওটা কি নকল আর যদি তিনি আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে থাকেন সহি কথা বলে থাকেন প্রমাণ আমি পেয়েছি আমি গবেষণা করে দেখেছি যে না এই বিষয়টা কোরআনে আছে সহিছে আছে তাহলে আপনি গ্রহণ করবেন ঠিক না এখন সন্ন্যদ বেদার বুঝতে হলে আগে আপনাকে কেবলা ঠিক করতে হবে কি ঠিক করতে হবে আপনি আপনার ধর্ম কি কোরআন সুন্না থেকে নেবেন না মানুষ থেকে নেবেন কোন অনেকে কিন্তু কন নাই হ্যাঁ হুজুরে কইলে দৌড় দিবেন পিসাবে কইসে দৌড় দিবেন পিছনে খতিব সাহেবে বলছে আর কোনো কথা নাই আমার খতিব সাহেব কি আর কথা মিথ্যা বলবে এত সুন্দর খতিব না যত সুন্দর খতিবে হোক যত সুন্দর খতিবে হোক ইমাম মুসলিম রহেমা হল্ল মোকাদ্দেমা মুসলিম শরীফের ভূমিকা বলছেন আল্লাহ কিন্তু হাদিস একজন থেকেও হাদিস কবুল করা হয় না একজন থেকেও হাদিস কবুল করা হয় না কারণ সব সব ওনারা মানুষ সবাই বিশ্বাস করে হুজুর গমানুষের অভ্যাস কি সবাই বিশ্বাস করে ঠিক না মোল্লা জীবনের কাহিনীর মতো মোল্লা জীবনকে একজন বলছে হুজুর আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে উনি জিন দেয় ওনাকে বলছে আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে হুজুর ওখান থেকে কানতে কান্তে দিল্লি থেকে কানতে কানতে ওনার বাসা পর্যন্ত গেছে আহ আমার স্ত্রী বিধবা হয়ে গেছে এই অল্প বয়সে কেমনে বিধবা হইল আহা কি দুর্ভাগ্য কি কপাল আরে এই অল্প বয়সে আমার বউটা বিধবা হয়ে গেল হাউমা করে ওরে তো আরো কারণ বিধবা হয়ে তো হঠাৎ করে বলতেছো তুমি তুমি স্বামী বেঁচে থাকতে আমি বিধবা হয় কেমনে ও রেহারে আমি তো চিন্তা করিনি আমার হচ্ছে একজন দাঁড়িওয়ালা টুপিওয়ালা ভালো মুসলমানে কইছিল একটা লোকে আমাকে বলছে এরকম একটা লোক মিথ্যা কথা বলতে হয় আমি তো কল্পনায় করিনি সে কেমনে বলল এই হল আমাদের দেশের হুজুরদের অবস্থা এই এই টাইপের হুজুর থেকে যদি ইসলাম নেন তো হুজুর খোঁজে বল আপনি খুঁজেবেন ইল্লা বাসা আল্লাহ এখনকার আলহামদুল ডক্টর সাহেবুল্লাহ ভাইদের মতো মাদী সাহেবদের মতো আরো নিত্য নতুন এখন আলহামদুলিল্লাহ যাচাই বাছাই করে নেয়ার মতো লোক তৈরি হচ্ছে আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে শুনলে কানলে শুরু কান্না শুরু করবেন হ্যাঁ নাকি আগে চিন্তা করবেন কি আমি স্বামী আমি বাঁচিয়েছি আমার স্ত্রীকে বিধবা এইটা মিথ্যুক তুই কি করলি আমি বেঁচে আছি আপনার বিবেক দিয়ে আপনি তাকে পছন্দ করবেন না যাচাই করবেন না আমাদের দেশে মানুষ আবেগে চলে এইটা শুনলে তো করি যে ঠান্ডা এ পাবলিক ছুটছে কিন্তু এটা যে কলার ভিতরে বিষ মাখা সাগর কলার দিছে সুরটা দিছে আপনারা যাতে বিষটা খাওয়াইয়া জাহান নামে নেওয়া যায় ঠিক কিনা হ্যাঁ খুব কিন্তু সাবধানে থাকতে হবে নকলে দেশ ছেয়ে গেছে নকলে দেশ ছে নকলে দেশ ভরে গেছে যে কোন এক শতক জমিন কিনতে হলে এর কি লাগে দলিল পর্ছা খতিয়ান ডাডা সিএস রেকর্ড আর রেকর্ড তারপরে আমার থেকে আপনার আরো বেশি বুঝেন লাগে কিনা লাগে কিনা নীলফামারিতে এক জমির দাম কত এক লাখ টাকা এক লাখ টাকার একটা জমি যদি নো মুসলিম কোন ভাই কিনতে যান আপনি এই দলিলগুলি চাইবেন না ধরেন ডক্টর সাইফুল্লাহ ভাইয়ের এক শতক জমি আছে নীলফামারিতে বা কোনো এক মাদানী হুজুরের এক শতক জমি আছে নীলফামারিতে কিন্তু কোন দলিল নাই সিএস রেকর্ড নাই আর নাই ডাডা নাই পর্চা নাই খাজনা রশিদ নাই কিচ্ছু নাই কিন্তু জমিটা মাদানী হোক করতেছে দুগোষ্ঠী থেকে দাম কত এক লাখ টাকা দাম কত এখন আপনাদের আমাকে আমি ফস্তাব করতেছি আমি কাজী ইব্রাহিম ওনার এক শতক জমি আমার জানা আছে একজন মাদানী হুজুরের দলিল ফমত কিচ্ছু নাই এক লাখ টাকা না পঞ্চাশ হাজার টাকা দেবো আপনারা কিনবেন হ্যাঁ কেন আমার বিশ্বাস হয় না আমি কাজী ইব্রাহিম আমি কথা বলতে পারি হ্যাঁ কিনাই বিশ্বাস হয় না কি বলেন আর কথা বলেন না আমার সাথে আচ্ছা ধরেন এক শতক জমি টাকা পঞ্চাশ টাকা ছাড় দিলাম আমি কাজী ইব্রাহিম বললাম আপনারা বিশ্বাস করতেছেন না কন্দরিল্লাফুল্লাহ ভাই বললে বিশ্বাস করবেন জাকির নায়েককে আনি যদি উনি যদি সাক্ষ্য দেয় আচ্ছা মক্কা যদি বলি বিশ্বাস করবেন বাংলাদেশের সাড়ে তিন লক্ষ খতিব যদি সবাই একসাথে হয় না জমি এটাই মাতানি হুজুরের কোন সন্দেহ নাই ভাই তুমি কিনো তোমাকে আরো পঞ্চাশ টাকা ছাড় নিয়ে আর কিছু কিনবেন কিনবেন কি আকবার দলিল নাই কিনাই দলিল এই জন্য কিনবেন না এই জিনিসটাই দরকার ইসলামের ক্ষেত্রে এই এই শুধু দরকার ইসলামের ক্ষেত্রে এক শতক জমি এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকার মূল্যের এই টুকু কেনার জন্য এত দলিল যেই ইমান যেই দিন যে ইসলামের কারণে দশটা পৃথিবী কমপক্ষে পেয়ে যাবেন জান্নাতে গেলে সর্বনিম্ন সবার পরে জান্নাতে গেলে দশ পৃথিবী পেয়ে যাবেন সমান কোন দলিল ভ্রমণ ছাড়া কি বলেন দলিল লাগবে না ভ্রমণ লাগবে না এক একটা ইসলামী একটা মান তুকাল জান ইমাম বোখারি তারা তারিকুল কবির মধ্যে আদেশ দিয়ে আনছেন যে একটা পূর্ণ যদি কারো আল্লাহ কবুল হয় দলিলে জেনে বুঝে সেই বক্তি শ্রদ্ধা এখলা সুন্না দিয়ে কাজ করেছে একটা হাসানা পূর্ণ যদি জীবনে কবুল হয় সে জাননাতে চলেছে তাহলে আপনার একটা ন্যাক আমলের মূল্য একটা ন্যাক আমল দিয়ে একটা জান্নাত পাবেন যে জাননাটা কমপক্ষে দশ ফিথিবীর সমান তাহলে এই এত বড় ল্যান্ডের মালিক হবেন যে এই দিয়া এই পণ্যটার দলিল আছে কিনা রেকর্ড আছে কিনা ফরমানাদি আছে কিনা ডকুমেন্ট এভিডেন্স আছে কিনা হুজত বোরহান হাত হান তোমাদের দলিল দলিল ছাড়া নিও না দলিল ছাড়া তোমার কথা এখানে কবুল হবে না এই দলিল কি চাওয়া উচিত না ব্যক্তি থেকে ইসলাম নেওয়া একটা বেদাত কোরআন সন্ন্যার কোন তো আকা না করে আমি বলছি কোরআন সন্ন্যার দিকে কোন প নাই আমার হুজরে কে এটা ইসলাম আমার পেশামে বলছে এটা ইসলাম আমার উস্তাদে বলছে এটা ইসলাম এইভাবে ইসলাম নয় একটা বেদাত এটা কি শূন্য হইল কি দলিল দিয়া ইসলাম নেবেন কি নিয়া দলিল নিয়া দলিল দিয়া ইসলাম নেবেন এক পর্যন্ত বলছে আল্লাহ আমার যা আমার সুলুক আন্না খামিও আমি যা আপনার একজন দূত এসে আমাদেরকে বলছে আমাদের নাকি পাঁচ রক্ত রাতে দিনে ফরজ। আপনার দুধ বলছে নবীজি বলেন আল্লাহ নাম হ্যাঁ আমার দুতে সত্য বলেছে এখন বেদিন প্রশ্ন করতেছে আল্লাহ আমার আকাবে হাজা আপনি বলেন তো আল্লাহ রসুল এই যে পাঁচ রক্ত নামাজ কি আপনি বানাই নিলেন না আল্লাহ আপনাকে আদেশ করলেন কি জেরা করল আল্লাহ আকবার আল্লাহ রসুলকে তো জেরা করার দরকার নাই আল্লাহ বলেছেন নাকি আমি বানিয়ে বলেছি ঠিক না তাহলে আল্লাহর সুলকে যদি জেরা করে ওনার মুখে শুনেও যদি সেই বলে যে আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে কিনা তাহলে আমি কাজী উনি খালেদ সাহেবুল্লাহ ভাই মাদানী বা পীর বা ফকির বা ইমাম খতিম এরা যদি কিছু বলে আপনাদের বলা উচিত না যে এটা কি আল্লাহর সহি হাদিসে আছে কি না থাকলে হাদিসটা কি আয়াতটা কি দয়া করে আমাকে একটু লিখে দেন আপনি দশ জায়গায় একটু যাচাই বাছাই করবেন না করা উচিত না ভেজালের যুগ ভেজালের যুগ মুসলমান এখন তিহাত্তর দল জান্নাতি দল এখন তর ভাগে বিভক্ত হয়ে গেছে কয় ভাগ তিহাত্তর ভাগ তিহাত্তর মধ্যে একটা জান্নাতে যাচ্ছে আর বাহাত্তরটা কয় জানান্নামে যাচ্ছে রাস্তা তিহাত্তরটা একটা ঢাকা গেছে আর বাকি বাহাত্তরটা গেছে বিভিন্ন দিকে এই বিষয়টা জেনে নেয়া পরিশ্রমের কাজ না কোনটা রাস্তা ঢাকার রাস্তা এটা এটা ছিনার জন্য আপনার চেষ্টা করতে হবে না না এখান দিয়া রাস্তাতে এখান থেকে গেলে হবে ছুটলেন ছুটলেন হবে এই যুগের যারা মুসলিম হবেন মুসলিম হবেন আপনারা হিন্দু ধর্ম থেকে কেউ খ্রিস্টান ধর্ম থেকে কেউ বা অন্য কোনো ধর্ম থেকে ইসলামে আসছেন মুসলমান দেখলে পিছনে ছুটবেন না কারণ এখন মুসলমান তিয়াত্তর রকমের মুসলমান কয় রকমের এবং বাংলাদেশটা হল বেশিরভাগ বাহাত্তর রকমের মুসলমানের দেশ এই দেশেরা আমি একসময় বাহাত্তর দল ছিলাম বাহাত্তরিয়া ছিলাম বুঝেন যে বাহাত্তর দল যাহার নামে যাবে আমি নিজেও ওই দলে ছিলাম আল্লাহ আমরা রক্ষা করছে আলহামদুলিল্লাহ অতএব টুপি দেখলে আর দাড়ি দেখলে পিছিয়ে ছুটবেন না আগে এই টুফির নিচে কি কিটা বললাস সুন্দর আছে না টুফির নিচে তরিকা নকশাবন্দির তরিকা সিস্তিয়া তরিকা অমুক তরিকা হারুনিয়া তরিকা মজাদি দিয়া টুফির নিচে কি আছে এটা আগে জানতে হবে টুপি দেখলে দৌড়বেন না বাংলাদেশে হুজুর কার জানেন কখন চুপ করিছেন কেন আপনারা নতুন মুসলমান জানেন না হুজুর কার টুপি একটা আছে লম্বা জামা আছে দাঁড়িয়ে আছে হাতে তসবিয়া এলো হুজুর কিন্তু হুজুর যে বকলম কিচ্ছু জানে না কিচ্ছু জানে না একজন এক পিরে মরি ধুইছে ফিরের মুড়ি ধইয়া মস্ত বড় একটা পাড়ি লাগাইছে দাড়িও রাখছে লম্বা জামা একবার ওইরকম আসলে চুরায় ফাঁতেও জানে না এখন দেখতে তো আলেমের থেকে আরো বড় আলেম মনে হচ্ছে তারে মানুষের জোর করে একজন সাধারণ মুন্সী সাহেব আছে যতই কথা আমি কিছু জানি না ভাই কত জবরদস্ত হুজুর বুঝে গো আল্লাহওয়ালা বলেন কি সবাইকে না হুজুরটা বিনয়ী হয়তো ওই জন্য কয় আসলেই তো তারা কিচ্ছু জানে আমাদের বাংলাদেশে পৃথিবীর প্রত্যেক দেশেই ইসলামকে জানার বোঝার কিছু নির্দিষ্ট তরিকা থাকে জাতিভেদে জাতিভেদে অনেকগুলি সমস্যা থাকে এই দেশের সমস্যার অন্ত নাই আপনারা কাদের সাথে কাদের পিছনে ছুটবেন দেখবেন যারা তাদের বক্তব্যের মধ্যে আল্লাহর কথা আল্লাহ রাসৌলের কথা এগুলির দলীয় হিসেবে দেয় এরা শুননাওয়ালা এরা কি এই লোকগুলির বেশিরভাগ আপনি পাবেন বুকে হাত বাঁধে এই লোকগুলির শূন্যওয়ালা যদিও হাত নিচে বাঁধারও আছে দলিত ভ্রমণ আছে সেটা বিতর্কে যাচ্ছে না কিন্তু সামগ্রিক হকটা সব ক্ষেত্রে হকটা পাবেন এই যারা এখানে বাঁধে আমিন জোরে বলে পায়ে পায়ে মিলায় পায়ে পায়ে মিলায় কোন আক্রমণাত্মক ভূমিকায় যারা যায় না যারা সাহাবিদের প্রশংসা করে আপনাদেরকে যারা বলবে শুধু আল্লাহ শুধু আল্লাহ রসল এই দুইজনকে ফলো করবেন আর সাহাবিদের তরিকা সাহাবাই কেন কিভাবে দিন মেনেছেন এইভাবে মানবেন কেমন এই জিনিসগুলি যাদের কাছে পাবেন ইনশা আল্লাহ এরা নকল বাজনা এরা কি নেন আর যেই আস্তানা শরীফের দিকে ডাকবে দরবার শরীফের দিকে ডাকবে কোন কোন দলের দিকে ডাকবে একটা হলো দল একটা হল কোন দল দল করা সূন্যত কোন দল করা কি বেদা দল করা সুন্নত কোন দল করা দল হল কি সারা পৃথিবীর মুসলিম মুসলমানরা কয় দল আমরা সবাই উম্মত কম উম্মত হেদা এটা তোমাদের উম্মত একমাত্র উম্মত একটা জাতি আমরা ঠিক না এটা তো দল সব মুসলমান কয় দল পৃথিবীর মুসলমান আমরা কয় দল এক দল আমরা এই দল করি আর মুসলমানের ভিতরে যে কত দল আছে এগুলি সব দল না কোন দল এগুলি সব কি এই কোন দল আপনারা কোন দলে গেলে যার নামে যেতে হবে আর দলে গেলে জান দল হল ইসলাম দল হলো কি ইসলাম মুসলিম আমরা সব মুসলিম ভাই ভাই সব মুসলমান ভাই ভাই এটার কথা বলছি তো বাংলাদেশে কিছু রোগ আছে যেমন আমাদের এই দেশটা হল নফলের দেশ এটা ফরজের দেশ না আমাদের এই দেশটা কিসের দেশ নফলের দেশ এটা ফরজের দেশ না ফরজের গুরুত্ব নেই সব গুরুত্ব হল নফলের সবাই রাত আছে কি নেই কোনো খোঁজখবর লাগবে না সারা রাত মসজিদে বুঝছেন সারা রাত কি মসজিদে কিন্তু সে ওই দিন জোরও পড়ে নে আচরও পড়ে না হ্যাঁ ওটা হাঁকে কি নফলও না কিন্তু নফল মনে করে নফলে বসে ছুটছে রমজানে নফল নফল দেখবেন মসজিদ ভর্তি ফজরে নাই মাগ্রিবিও তেমন নাই জৌরাচর তো প্রায় নাই কিন্তু এসার সময় যে মসজিদে উঠছে পড়া মুসল্লি রাস্তা পর্যন্ত ব্লক এটা কি ফরজের টানে আছে না নফলের টানে আছে কিছুটা নেয় লক্ষণে কি বোঝা যায় বাংলাদেশ কি ফরজের দেশ না দেশের দেশের দেশ আর আল্লাহ দেখেন আল্লাহ তালা কোন নফল কবুল করেন না যতক্ষণ ফরজ আদা করা না হয় আমাদের এটা জাতীয় দোষ যে আমরা নফলকে বেশি ভালোবাসি ফরজ আছে ঠিক না নফল নিয়ে বেশি টাটানি টানি করি দাঁড়িয়ে রাখছে টুপি মাথায় দিচ্ছে লম্বা জমা পড়ছে কিছু কিছু তসবি তালিল করে আল্লাহের ওয়াজ করে এত করে না। ঠিক না হাজি শহীদুল্লাহ রহমতুল্লাহ সৌদি আরব থেকে পড়ে এসে এই রোগটা বুঝছিলেন বাংলাদেশে যে এই দেশ নফলের দেশ ফরজের না এই উনি একটা আন্দোলন করেছিলেন আন্দোলনের নাম দিয়েছিলেন কি ফরাসি আন্দোলন জি আন্দোলন কি আন্দোলন আল্লাহ ওনাকে রহমত করুন উনি মোহাম্মদ বিন আব্দুল আহাবের ছাত্র ছিলেন বাংলাদেশের একজনই ছাত্র মোহাম্মদ বিন আব্দুল আহাব রহমা সৌদি আরবের যিনি সংস্কারক ছাত্র বাংলাদেশে এই মোহাম্মদ বিন আব্দুল হাজি শরতুল্লাহ তো উনি এই রোগটা বুঝছিলেন বুঝে ভাই ফরজগুলি আমল করো তুমি জান্নাত পাই যাই বা ফরজগুলি আমল করো তুমি জান্নাত পেয়ে যাইবা জহরের নামাজ কয় রাখাত জি জহর কয় রাখাত দেখেন আচ্ছা ঠিক আছে আপনি বলেন তো জোহর কয় রাখাত বারো রাখাত আচ্ছা দ্বিতীয় শাড়ি থেকে আপনি বলেন জোহর নামাজ কয় রাত হ্যাঁ আপনি আচ্ছা তাফসিল করেছেন আচ্ছা মোটামুটি জব গুলি এরকমই হবে জহরের নামাজ হল আসলে এই যদি যদি বলি জোহর কয় আপনাকে উত্তর দিতে হবে জহর চার টাকার আসর কয় রাখাত চার ডাকাত মাগরিব তিন ডাকাত এসা চার রাকাত ফজর আর আগে পরে যেগুলি আছে এগুলি কি শুন নফল এক নফল গ্রুপ এগুলি সব কি নকল গ্রুপ কিন্তু মূল জোহর হল চার চার চার চার চার তিন চার দুই সতেরো রকাত এটা হল মূল সালাত। এখন আমাদের বাংলাদেশে জোহর বারোটা কাত তারপরে আসর কয় কয়লাঘাত আট রাখাত কয় রাকাত সাত রাঘাত এসা সতেরো রকাত এইভাবে বলাতে এসা সতেরো রাকাত একজন গার্মেন্ট শ্রমিক রিক্সা চালক খেটে খাওয়া মানুষ যখন শুনে এসা সর্বনাশ সতের রাখাত দিন। এত খাটনি করে বাসায় আসলাম হুজুরে কয় এখন সতেরো রাখাত এর কাছে তো সতেরো হাজার রাখাত সমান মনে হইতেছে আল্লাহ ভীরু নয় যে তার জন্য এই সালাত যে কত কঠিন তিন চার মন ওজনের একটা বোঝা মাথায় নেওয়া যত কঠিন এক রাখার তার চেয়ে কঠিন তার কাছে যে সনাতের অভ্যস্ত এমন একটা লোককে আপনি দাওয়াত দিলেন কি এসা পড়তে হবে আরো কয়েক আকার সতেরো রাখা এই জন্য এই দেশে কয়েক কোটি লোককে নামাজি বানানো যায় নাই এই বেদা আতি ঘোষণার কারণে যদি শুননা আমরা বলতে পারতাম যে মূল চহর মূল আসার মূল মাগরি মূল এসার মূল ফজর এগুলি সব কি চার চার তিন চার দুই বর্ষে বাকিগুলি তুই পড়লে সফ হয় না পড়লে গুণা নাই পড়লে বিশাল সফ হয় না পড়লে কোন এইভাবে যদি বুঝাতে পারতাম শূন্য মতো তাহলে অন্তত আরো দুই তিন কোটি লোক এই দেশে নামাজি বানানো যায় ঠিক না এখন পড়লে সতেরো টাকাতেই পড়ে না পড়লে এক টাকা তো পড়ে জোর পড়লে দশ দশ টাকা বারো টাকাতেই পড়ে না পড়লে চার টাকা তো পড়ে না তাহলে সে নফলকে এত গুরুত্ব দিয়েছে যে নফল সহ হইলে ফরসটা ঠিক আছে পড়বো আর নফল নাই তো ফরসটাও কি বাদ সে ভাত খায় না কেন কাঁচামরিচ নাই দিন থেকে ভাত খাই না কিনে ভাই ভাত খাস না কেন কয়ে ভাই কাঁচা মরিচ নেই কেমনে ভাত খাইতে আরে পাগল তোর পাগল তোর ফরজ যানবাজানি ফরস চলো এটা খেতে হবে ভাতার জন্য কাঁচামরিচ থাকলে ভালো না থাকলে কি ভাত তুই খাওয়া ভাত আমাদের দশা হলো সেটা এই দেশে এই জন্য বলি এই দেশটা নভলের দেশ ফরজের দেশ না এখন আপনাদেরকে এই দেশকে ফরজের দেশ বানাইতে হবে সৌদি আরব কিন্তু ফরজের দেশ কিসের দেশ ওরা দেখবেন যত কাজেই থাকুক ফরজ মিস নেই তারা ফরজ পড়বেই ফরজ পড়বেই এই জন্য অত বর্গ অতদের মধ্যে যাই হোক শূন্য আর বেদা আসলে এই বিষয়টি আপনাদেরকে বুঝার জন্য একদম সহজ ফর্মুলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম যা বলেছেন যা করেছেন করতে বলেছেন যা থেকে সম্মতি দিয়েছেন ভাই আমি এটার সাথে আছি আমি এর বাইরে কিছু নাই আমি অত হাদিস মুখস্থ নাই অত নবীজি সিরত আমার পড়া লেখা নাই আমি আমি অত দলিল ভ্রমণও বুঝি না এই এইটা আল্লাহ রসুল বলছে কিনা করছি কিনা এটা আমার বলো উনি যদি করে থাকে বলে থাকে আমি কর্ম বলবো না হলে আমি এটাতে নাই এবার সহজ হয়ে গেল না সহজ হয়ে গেল না মোহাম্মদ রসুল্লাহ সিগারেট খেয়েছেন না হ্যাঁ তাহলে আপনি খাবেন অবশ্যই এটা ওনার্স লাইফ স্টাইলের বাইরে ঠিক না ওই যুগে তামাক ছিল না ছিল তেজপাতা ছিল না ছিল ওই ছিল না যদি তামাকেরা এইভাবে খাইলে কোনো উপকার হইতে তো জীব রাইলাসই বলতেন যে আপনি তামাকের এইভাবে বিনা বাঁধিয়ে পড়াই আপনি খান ঠিক না আপনারা আমাকে নিয়ে চিন্তা করবেন না আমি সমস্যা নেই ঘাম রক্ত বাছায় রক্তকে তার বিভিন্ন বিষক্রিয়া থেকে ঘামে হেফাজত করে অসুবিধা নেই প্রিয় ভাইয়েরা আপনাদের জন্য সুন্নাকে বুঝার জানার সবচেয়ে সহজ ফর্মুলা আল্লাহ আমি আল্লাহর বান্দা হতে চাই মোহাম্মদ সাল্লামের তরিকা ওনার সন্নত ওনার চলন কেমন ছিল উনি হাঁটতেন কিভাবে খুব দ্রুত হাঁটতেন আমি দ্রুত ঠিক না নবীজি কি দুর্বলের মতো হাঁটতেন আস্তে আস্তে হাঁটতেন বাঙালিদের মতো উনি হাঁটতেন বাংলাদেশটা হইল যে যত আসতে হাঁটে সে তত বুজুর্গ জনে হাঁটলে কিসের পিসায় কিসের আল্লাহরি যেই জোরে হাঁটে দেখেন পুলিশের মতো হাঁটে এটা কিসের পিসায় হয়েছে দুর্বল হতে হইতে হইতে হইতে একবারে পালকিতে যদি সরতে পারে যিনি হাঁটেন একটু আস্তে আস্তে হাঁটেন মোটামুটি বুজুর্গ বলা যায় আর যিনি কে উনি ফেরে সাক্ষাৎ ফেরেস তা হাঁটাও বুঝে না ফাল্কিতে ছড়িয়ে বেড়ায় একেবারে আল্লাহ হাঁটি এই হল বাংলাদেশ আর ইসলামের নবীজির আমল থেকে শুরু করে ইসলাম কেমন ছিল হয়তো তোমর দৌরা নিয়ে ব্যাথ নিয়ে রাস্তায় হাঁটতেন যদি কাউকে দেখতেন আস্তে আস্তে হাঁটে পিছন দিয়ে সফাং করে ব্যাথ একটা মারতেন এই তুই এত আস্তে হাঁটিস কেন স্টাইল হল দ্রুত হাঁটা অক্সেদ ফি মাসিক হাটের মূল শিরা বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাকের অবস্থা তৈরি হলেও দ্রুত হাঁটার কারণে যে হাজারো নালি তৈরি হয় ওগুলো দিয়ে রক্ত পাম্পিং হয়ে মানুষ বেঁচে থাকবে ভাইরা আমার তো মনে হয় আমার সময় চারটা পর্যন্ত ছিল তো আপনারা অত হাদিস আপনাদের জানা নাই অত দলিল প্রমাণ জানা নাই কিন্তু একটা তো জানা আছে যে আমাকে আমাকে ফলো করতে হবে অনুসরণ করতে হবে আমাকে পিছিয়ে পিছিয়ে চলতে হবে কার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এটা তো আপনারা জানেন এখন বাস একটাই এক তারেকা মোহাম্মদ রসুল্লাহ মা বোনরা নীজির স্ত্রীরা সবাই হিজাব করতেন বাইরে গেলে ওনারা জিল চাদর দিয়ে শরীর ঢাকতেন বাস আমরা লাইফ স্টাইল মোহাম্মদী লাইফ স্টাইল আপনারা জিল দিয়ে চাদর দিয়ে সারা শরীর ঢেকে আপনারা বাইরে যাবেন এটার মধ্যে কত সৌন্দর্য কত কত উপকার এটার মধ্যে ইউরোপে এখন একটা ক্যান্সার শুরু হয়েছে এটাকে বলা হয় তরুণীদের ক্যান্সার যুবতী মেয়েদের ক্যান্সার এরা হাঁটু থেকে নিচের দিকে পোশাক পরে না সূর্যের কিরণ সূর্যের আলো এদের ওই পায়ের ওই অংশের মধ্যে পড়ে পড়ে চামড়ার মধ্যে ক্যান্সার সৃষ্টি করে দিয়েছে ক্যান্সার ভয়াবহ আকারে ক্যান্সার শুরু হচ্ছে এখন এই ক্যান্সার থেকে মাসার জন্য বোরকা বোরকা যদি তুমি ইমান না এনে বড় তাহলে ক্যান্সার ঘটাইয়া তোমাকে বোরকা পড়তে বাধ্য করা হবে এখন সেই যুগ আরম্ভ হয়েছে নবীজিত সন্ন্যায় আসতে হবে সারা পৃথিবীর মানুষ সন্ন্যার দিকে আসছে ঠিক না আপনি ডান কাত হয়ে শুবেন নবীজিত ডান নামুখী হয়ে শুলেন নবীজির সন্না এই শূন্যতার মধ্যে কি বরক আপনার হার্টের রোগ ভালো হয়ে যাবে আপনার হাটের উপরে কোন বাম দিকে শুলে ফুসফুসটা হাটের উপরে পড়ে হৃদযন্ত্রের উপরে পড়ে চেপে ধরে আর ডান কাত হয়ে আপনার হৃদযন্ত্রটা খুব রিল্যাক্স মুডে থাকে অর্থাৎ হৃদযন্ত্রের উপরে আর কোনো প্রেশার পড়লো না আপনার সুস্থ সুস্থ থাকলো আপনি হৃদযন্ত্র ডাক্তাররা বলছেন আমল করলে ডান কাত হয়ে যদি কেউ রাত্রে তাহলে চার ঘন্টায় তার খাদ্য হজম হয়ে যাবে আর বাম কাত শুলে আট ঘন্টা লাগবে খাদ্য হজম বিনা পয়সা ডাক্তারি নবীজির শুনলাম বিনা পয়সা ডাক্তারি আল্লাহ আকবর নবীজি যে খেতেন খাওয়ার মধ্যে একটা আছে দুই হাঁটু উঁচিয়ে বসতেন এক হাঁটু উঁচিয়ে বসতেন বসে তিনি যে খেতেন ডান হাতে খেতেন বিসমিল্লাহ বলে খেতেন ঠিক না হ্যাঁ বিসমিল্লা বলে খেতেন বিসমিল্লা যে কি জিনিস এটা পাসওয়ার্ড এটা কম্পিউটারে যেমন যেমন এটা খুললে পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ডটা দেন ঠিক না পাসওয়ার্ড দিলে তারপরে সে রাজি আসে কথা বলবে আপনি কি করতে চান সেটা করতে দেবেন না হলে দেবেন ঠিক না আল্লাহ বিশ মিল্ড আমাদেরকে দিয়েছেন বিষ মিল্লার পাসওয়ার্ড না দিলে তো জবাই করা গরু ছাগল মুরগি হালাল হবে কিনা হালাল হবে না দামেশ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক বিজ্ঞানীরা ওনারা বলেছেন যে যে একটা গরু একটা ছাগল পশু বিসমিল্লা পরে বিসমিল্লা অনল হওয়ার বলে জবাই করলে কি হয় আর এটা এটা বলে জবাই না করলে কি হয় এটা না বলে জবাই করলে কি হয় দুটার মধ্যে হাজারো বর্তক্য আছে দুনিয়া খারাপের অনেক বরকত এই বিসমিলার মধ্যে আছে কিন্তু তারা একটা বরকত খুঁজে তারা বের করেছেন যে পশুর দেহের মধ্যে যে ব্লাড যে রক্ত থাকে রক্তের মধ্যে সব জীবাণু ব্যাকটেরিয়া থাকে ক্ষতিকর রোগ জীবাণু থাকে বিসমিল্লাহ অন্য হওয়ার না বললে বিশ রক্ত তার দেহের ভিতরে থাকি যাবে বিশ পার্সেন্ট বিষ পয়জন ব্যাকটেরিয়া তার দেহে থেকে যাবে বের হবে না কিন্তু আপনি বিসমিল্লা যখন বলবেন হান্ড্রেড পার্সেন্ট রক্ত দেহ থেকে বের হয়ে যাবে এমন ফোর্স এ বিষমিল্লা দ্বারা তৈরি হবে অন্য এটা সাক্ষুষ পরীক্ষা করে দামেশ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এটা বলেছেন পৌরাণিক সায়েন্সের অধ্যায়গুলিতে তাদের এই তথ্য দেয়া আছে ইসলাম আপনারা পেয়েছেন মানে এটা দুনিয়া আখ রাতের বরকতে ভরা প্রতিটি সন্নত একটা রহমত নবজির প্রতিটি সন্ন্যত একটা বরকত প্রতিটি সন্ন্যত একটা নয়ামত্ন খাওয়ার সময় নবীজি করতেন কি তিনি খেয়ে আঙ্গুলগুলি ছুষে খাইতেন আঙ্গুলে পাঁচ তিন আঙ্গুল চার আঙ্গুল পাঁচ আঙ্গুলে খাদ্য লাগি থাকে না গরুগস্ত খেলে খাদ্য লাগি থাকে না চর্বি চর্বি লাগে না যে কোনো জিনিস খেলে তো লাগিয়ে থাকে নবীজি মুখে দিয়ে দিয়ে চুসতেন এই খাদ্যটা ছুষতেন তিনি বলতেন যে ফালি আলাকলে খা খা হো হয় তুমি চুষে খাবা নাহলে তোমার মুখে দাও সে চুষে খাক আপনি বলবেন সি সি সি কি বলে আচ্ছা না হ নিজে আর আরেকজনে মুখে দিব সে চুষবে আরেকজনে বা কি বলবে তোমার খাওয়া জিনিস আমি খাবো নাকশিট কেবে না যে নাক ছিটকে বুঝে গেল সে জানে না তার কাছে জ্ঞান নাই। তার কাছে কি নেই জ্ঞান নাই নবী সাল সাল্লাম যে এই যে সুন্নাটা রেখে গেছেন আজকে একবিংশ শতাব্দীতে এসে আমরা বুঝতেছি গবেষণা থেকে বুঝতেছি কি জিনিস তিনি রেখে গেছেন খাওয়ার সামনে পাইলে জিভায় পানি আসে না জিব্বায় যেমন পানি আসে ডান হাতের আঙ্গুলের মধ্যে আরেকটা পানি আছে এটাকে বলে প্লাজমা এটা চোখে দেখা যায় না গ্যাসের মতো এটা সাংঘাতিক ডাইজেস্ট গুণ সম্পন্ন আপনার খাদ্যকে হজম করার জন্য বিরাট পাচক বিরাট ঔষধ এটা আঙ্গুলে থাকে এটা না এই জন্য আঙ্গুলে যে খাদ্য লাগে থাকে বলেছেন খাও পাঁচটা আঙ্গুল চুষলাম মানে পাঁচটা কোকা কলা গাই ফেললাম একটা কোকা কলার দাম কত পনেরো টাকা ধরেন পনেরো টাকা পাঁচ পনেরো কত এই পঁচাত্তর টাকা আপনার আঙ্গুলে লেগে আছে ধরেন কি শুন কি বরকত আল্লাহ ছোটবেলায় মায়েরা তরকারি গরম করলে করলে আর হাত দিতেন না যদি তরকারি রাত্রে গরম করে রাখছেন সকাল পর্যন্ত থাকবে পরে যদি কেউ হাত দিছে সকাল আসার আগে ওটা নষ্ট হয়ে যায় ঠিক কিনা এই অভিজ্ঞতা আসেনি আপনাদের কেন নষ্ট হবে কি আছে হাতের মধ্যে কিন্তু অন্য কোন চামচ দিলে নষ্ট হবে না কিন্তু হাতটা দিলে নষ্ট হবে কেন এখানে যে আল্লাহ তালা প্লাজমা রেখেছেন নবীজি জানতেন উনি যে অহির জ্ঞানে জ্ঞানী রাব্বুল আলমিনের বিজ্ঞানে এখানে আমি এই জিনিস রেখেছি তোমার দাও কেমন মুসলিম হবে তাদেরকে জীবন তারা জানিয়ে দাও তারা আঙ্গুল চুষে চুষে ওই নেবে ওই নিয়ামতটা নেবে তাহলে দুইটা ফায়দা হল তার হজমের ওই ওষুধটাও খেয়ে ফেললো নবীজি শূন্যতির উপরে আমল করার কারণে একটা সোঁয়া বসে পাই জান্নাত হইল দুনিয়া হইল ফির দুনিয়া হাসান হাতেন অফিলা আমরা ছোটবেলায় পড়ছি যে নবুজি খুব প্লেট কাচিয়ে কাছিয়ে খেত খুব তা আমরা শুনতে আমল করতাম আমার এখনো মনে পড়ে হোটেলে খাইতে বসলে চারদিকে তাকাইতাম বদল লোকেরা কে কে চাইয়ে রয়েছে আমার দিকে কানা কানা ছেয়ে আছে দেখো অনেক লোক চেয়ে আছে আমি যে প্লেট কাচাইতেছি খাইতেছি নিজের কাছে খুব সরম লাগা কি কয় মানুষে ওরা মনে মনে বাবু এই হুজুর মনে জীবনে খায় নাই প্লেট শুদ্ধে খাই ফেলবে খাই ফেলবে মনে হয় আর আমার ওই ছাত্র জীবনে ভদ্রতা কি ছিল আপনি হোটেলে বসবেন মুরগির অর্ডার দিবেন মাছের অর্ডার দেবেন দিয়ে অর্ধেক খাবেন অর্ধেক খাই আবার কি জমিদারের বলা কত খাইছে আর এইটুকু না খাইলে কি এই ভাবটা আর কি মানে তিনি অর্ধেক খাবেন অর্ধেক রেখে দিবেন সবাই বুঝবে এইটা ভদ্রলোকের ছেলে আর যে কাঁচাই খাবে ও কাঙ্গাল জীবনে খায় না এই জন্য খায় তো ওই সময় মনটা খুব ছোট খুব ছোট ছিলাম তো মনও খুব ছোট থাকতো কিন্তু তারপরও খাইতে আমার কাছ থেকে এখন বুঝি আলহামদুলিল্লাহ এই যে এই বয়সেও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন বুঝি যে এখন বিজ্ঞানীরা বলছে যে নবীজি যে বলেছেন রহমত, নয়ামত এটা খাদ্যের সর্বশেষ আটম থাকে যেটা হয়তো তুমি চোখেও দেখবা না এই যে নবীজির প্লেটটা ওনার সুন্না ছিল প্লেট এমন কাছিয়ে খেতেন একদম সাদা নবীজির প্লেট সবাই চিনতেছে এটা ওনার ওনার খাওয়াটা এটা কারণ খাদ্যের সর্বশেষ বরকত থাকে খাদ্যের সর্বশেষ অ্যাটম এটা এখন নবজিরের শূন্যকে গবেষণা করে বের করা হয়েছে যে ভিটামিন বি কমপ্লেক্স খাদ্যের একদম তলানির মধ্যে থাকে এই জন্য দেখবেন হোটেলের যিনি ম্যানেজার সাহেব শরীর স্বাস্থ্য কিছু নাই যাকি না এক বডি আর যারা মেসিয়ার বাবুরি এক একটা এই মোটা জামার ভিতরে শরীর ধরে না। নাগুলি পাতিল কাঁচাই খায় পাতিল ধোয়ার সময় ধোয়ার কাঁচাই খায় ফাইনাল বাড়া কাতা আঁখের হি খাদ্যের যত ভিটামিন বিজ্ঞানীরাগ দিয়ে বলেছেন আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত প্রবৃদ্ধি একটা জিয়া দা একটা বাড়তি কিছু তোমাকে দেওয়া হয়েছে খাদ্যের মধ্যে ওটা কিন্তু তলানির মধ্যে ফাইনাল বারাকাতা আখের আপনি এইভাবে নবিজিত সুন্নাগুলি বোখারি শরীফে পাবেন মুসলিম শরীফে পাবেন তীরমিজিতে পাবেন আবুদাউ যে কোনো আদেশের বই খুললেই নবীজিত সুন্নাগুলি পাবেন পাবেন কিনা আচ্ছা তো আমি আমার মনে হয় সন্ন্যার এটা তো বিরাট সিলসিলা এই যুগের মুসলমানদের জন্য এগুলি জানা অনেক আল্লাহ রহমতে সহজ হয়েছে সন্ন্যার বরকতগুলি তো আপনারা এগুলি নেবেন আর যে কোনো বেদাহ থেকে সুনার বিপরীত শুনেন বাংলাদেশে আমি সর্বশেষ কথাটা বলতে চাই এটা বাংলাদেশে যদি কোনো সাধারণ পাবলিক যে দিন বুঝে না অত ইসলামী জ্ঞান নাই তারে যদি আপনি বলেন যে এই মিলাদ বেদাত জলুসহ মিলাদ বেদাত মেরাজের রাতের এটা বেদাত এই যে মেরাজের রাতের কিনা কয় জাগ্রত থাকা দিনে রোজা রাখা সহব রাতে এইগুলি বেদাত আপনি বলবেন এগুলি বললে সে আবেগের কারণে হয়তো আপনার কথা না মানবে কিন্তু জিনিসটা সে পুরো বুঝে না বেদাঁত কি বুঝে না কম বুঝে বেশি বুঝে একটা কথা বললে সে কথাটা কি সুন্নতের আপনি যে এটা করছেন এটা কিসের এটা সুন্নতের খেলাপ সুন্নতের খেলাপ বললে মানুষের মধ্যে একটা আবেগ তৈরি হয় এই জন্য বেদাঁতের বিরুদ্ধে কথা বলে ওখানে এই জিনিসটা বোঝাবেন যে এই জিনিসগুলি নবীজি সন্ন্যতের খেলাফ নবী সাল্লামের সৈন্যের খেলাফ হ্যাঁ এই আসতেছে ইনশাল্লাহ তখন দেওয়া হবে আমার কথা এখানে শেষ আল্লাহ তালী সাল্লা জীবনধারাকে তার সন্নাকে ফলো করে আমাদের তফিক দান করুন এবং যে কোনো কুসংস্কার বেদা থেকে আমাদেরকে বিরত থাকার তফিক দান করুন সোহানুম্লা সম্মানিত ভাই বোনেরা এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের দেশের মুক্তি কাজী মোদ ইব্রাহিম আসলে যতই মনে শুনতে ছোট মনে হয় এটি একটি বিস্তর একটি আলোচ্য বিষয় আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন রয়েছে তারপরে ওই অল্প সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের সঙ্গে দিয়ে ধরেছেন আশা করি আমরা যথেষ্ট উপকৃত হয়েছি এই ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের হাত উঠি প্রশ্ন করবেন প্রশ্নের নিয়মের মধ্যে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের কোনো কাউন্টার প্রশ্ন আর করবেন না প্রশ্ন আপনার মানে প্রশ্ন তিনি উত্তর দেবেন আর কিন্তু কাউন্টার প্রশ্ন মানে এই প্রশ্নে আবার কাউন্টার প্রশ্ন করার কোনো অনুমতি নেই কেউ সুযোগ নেই আমাদের সময় দ্বিতীয় নম্বর হচ্ছে মানে এই আলোচনার সাথে রিলেটেড প্রশ্ন থাকলে সেটা করা যেটা মানে যে প্রশ্নের উত্তর দেওয়া মানে এটা তার স্বাধীন ইস্তিয়া বুঝতে তিনি ইচ্ছা করলে প্রশ্নের উত্তর না দিয়ে বলেছেন আমি আপনাদের প্রশ্ন উত্তর দেব না এটা তার ইস্তার হয়েছে একজন একদিন করে প্রশ্ন করবেন পনেরো মিনিট সময় পাবেন জি সারা নামাজ ওইয়ে তারাবিন নামাজ এবং আপনাদের এ পাশে মানে আমরা এই মাম আবুকার যে আমরা নামাজ করছিলাম বা আমরা না ভিনেছে নিয়ে আসিভাব ছিলাম আর কেউ আমরা কি আর উন্নত বসে করছি এরকম ভাবে মানে নামাজটাকে এই নামাজটা হবে না জি আলহামদুলিল্লাহ আমাদের ভাই কিছু ইসলামিক শাখা প্রশাখা সম্বন্ধে প্রশ্ন করেছেন তো আসলে তার আবীর নামাজ আমি বলেছি এটা যত বিবাদ মুসলিম সমাজে সেটা হল ছোট্টখাট জিনিস নিয়ে এবং বেশিরভাগ নফল সুনত নিয়ে গোলমাল ফরজ নিয়ে কিন্তু কোন গোলমাল এই জন্য বাংলাদেশে নফলের জাতি একটু আগে আমরা মোটামুটি গবেষণা নিয়ে আসছি তো এই জন্য কিন্তু ওই টাইপের হয় নাভির নিচে উপরে এটা কোনো ইসলামের কোন ফরজ বিধানও না তারপরে তারাবিয়ান বিশ টাকা চার টাকার এটাও কোনো ফরজ ওয়াজিব কিছু না ঠিক কিনা এগুলি শুন না আমি না শোনান তবে আমরা আপনাদেরকে সারা ওয়ার্ল্ড ওয়াইজ যখন ইসলামকে স্কলাররা নবী সাল্লামের সন্নাগুলিকে বের করে এনে বলার চেষ্টা করেন বিধায় আপনারা কিছু জিনিস পান যেমন হাত বুকে বাঁধা এটা ইমামাত ইয়েদু হুসালামা আল্লাহ সদের বা সাহি বোখারিতে মানে রসল তার সেনার উপরে হাটটা বাঁধতেন এটা আসাহ নাবির উপরে বাঁধতেন এটা হাসান মানে সুন্দর মোটামুটি গ্রহণযোগ্য নাভের নিচে বাঁধতেন এটাকে ইমাম বাহেকি আলীর বিবাদ করা যাবে না এটা বিষয় বিষয় ছোট ছোট আপনি যদি ভালোটা পেয়ে যান আমুল করবেন কিন্তু অতীতে যেটা করে আছেন। এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই তিলকা ওম মতন কাদ খালাত আমিও করছি আমি এক সময় এইভাবে ছিলাম আমার সারা জীবন ছাত্র জীবন এইভাবে আমি নামাজ করছি ওই অতীত নিয়ে আমার এখন আর কোনো কোন আফসোস নাই কিছু নাই ওটা জানি নাই আমল করি নাই এখন সবচেয়ে ভালোটা পেয়েছি আমল করছি আর ইমাম আবু এখানে বরাব দিয়ে যাই বলবেন ইমাম সাহেব কিন্তু বলে গেছেন ইজা হাদিস পাইলে সহিটাই আমার মজাব দুর্বলটা আমার মাজাব না ইমাম সাহেবের উপরে ভুলি কেন চাপাই দেবো আমরা উনি বলছেন আমার মজাব হইতে হলে হাদিসটা কি হইতে হবে সহি হইতে হবে অত বোফারি শরী বলে হানাভি মাজাবের সবচেয়ে বড় কিতাব শহীদ আদিসের কিতাব ঠিক না ইমাম সাহেবের কথা অনুসারে কার কথা অনুসারে ইমাম সাহেবের কথা অনুসারে শহীদ বোখারি হানাবি মসবাবের সবচেয়ে বড় কিতাব না তারপরে শহীদ মুসলিম না দুনিয়ার যত শহীদ না আলবানির হাদিস আর শাহিদ হানাবি মজাবের কিতাব না যেহেতু শহীদ হাদিস বলা হয়েছে আর ইমাম সাহেব শহীদ হাদিসের কথাই বলেছেন ঠিক কিনা তাহলে এগুলি নিয়ে আমাদের বেশি ভাবতে হবে না যেটা নিয়ে ভাবত সেটা তাহিদ নিয়ে বড় বড় ভুলগুলি যেখানে হয়েছে ওগুলি বেশি ভাববেন আর এগুলি যেটা দলিল ভিত্তি আপনি সহি পাচ্ছেন আমল করেন ইনশাল্লাহ অতীত নিয়ে আমাদের ঘাটা কারো অতীত নিয়ে ঘাঁটার দরকার নাই। কোরআনে বারবার বলছে অতীতে যা গেছে আল্লাহ মাফ করবেন ঠিক না দয়া করে অতীত নিয়ে আপনারা কেউ ঘাটবেন না যেটা শহীদ এখন পাচ্ছেন ভবিষ্যতে পাবেন বাস শহীদ বুঝছেন আল্লাহ জ্ঞান দিয়েছে আমল করেন আল্লাহ তৌফিক দান করেন জি সন্ন্যাতার হাদিস কাছাকাছি একই জিনিস তবে সাধারণত হাদিসগুলি নবীজির বক্তব্যগুলির সাথে বেশি ব্যবহৃত হয় আর সন্না শব্দটা ওনার কর্মজীবনের সাথে বেশি মানে ব্যবহার হয় ওনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন মানে ওনার যে লাইফ স্টাইলটা সাধারণত এই ক্ষেত্রে সন্নাগুলি বেশি ব্যবহার আসলে এমন কোনো মৌলিক পার্থক্য নাই হাদিস যা শূন্যতা সন্না যা হদিশতা সুক্ষ একটু পার্থক্য করা হয় ওটা বক্তব্য কেন্দ্রিক বেশি আর সন্ধ্যাটা কর্মজীবন আঙুল কেন্দ্রিক বেশি একটা ইয়ে আছে আরো অনেক কথা এখন এই মজলিসে ওগুলি বলার মতো জায়গা নয় জি বস আমরা মনে হয় একটার বেশি জি এখন যারা সাধারণ গ্রাম বাংলাদেশে দেখায় তাদের হয়তো আর্থিক অভাবে এই হাতিসগুলো শুরু করতে পারে না বা বেশি জানে না এই সেই তারা কিভাবে আমাদের তারা মিলাবে যেটা শুনি যে আসাম্মী জিলা উরিদু আসমা উলকিল্লা হেহী না উর যেটা আমি আগ্রহী যে বিষয়ে যেটা আমি যে বিষয়ে আমি আগ্রহী না ওই বিষয়ে আমি মানে বদি না না আর যে বিষয়ে আমার আগ্রহ আছে পৃথিবীর সবচেয়ে বেশি শুনি এত প্রপর হয়ে যায় কান আমার শোনেন ওই যে জমির উদাহরণ দিলাম না এই দেশের মূর্খ থেকে মূর্খতম ব্যক্তিও এক সাধক জমি কিনতে পঁচিশ বছরের দলিলঘাটে বুঝুক আর না যত রকমের উকিল সাহেব আছে মুক্তা সাহেব আছে এলাকার মুরব্বী আছে পেশকার আছে মুহুরি আছে সবার দুয়ারে দুয়ারে গিয়েছে আসে একটা আইডিয়া পায় যে হ্যাঁ এইটা সঠিক অথবা তারপরে কাজটা করে ঠিক না বিষয়গুলি আছে এগুলির ক্ষেত্রে কি ফরজ মারে পাতলা আব দেব হো একজন বান্দার উপরে সকল ফরজের ফরজ হলো তার রবকে চেনা রবের যত সংক্রান্ত জ্ঞান আছে ওগুলি চেনা তার নবী সম্পর্কিত জ্ঞানগুলি জানা তার দিন সম্পর্কিত বেসিক জ্ঞানগুলি জানা এই ব্যাপারে কোনো খালব না এখন বাকি এই জন্য পড়া মুসলমান জান্নাতে যাবে সোনা মুসলমান জাহান নামে যাবে সোনা মুসলমান কি বলবে সামিৎ কুরুনা সাইন সে কোনোদিন কোরআন ধরে নাই গাঁটে নাই কোনদিন সে পড়ালেখার দ্বারের কাছে যায় নাই এই মজলিশও বসে নাই সে শুনছে খালি ও আজে শুনছে ও মুখানে শুনছে আমাদের মতানে কবরে গেলে যখন প্রশ্ন করা হবে তোমার রব কেসে বলবে হা হাল মানুষকে বলতে আমি শুনতামে করিনি যে কোনো উত্তর দিবে সেই এটা বলবে তাহলে এটা বিপজ্জনক এখান থেকে আমরা গোমরা হচ্ছে হচ্ছে বেশি পড়ালেখা করতেই হবে আমাদের জানতে চেষ্টা করতেই হবে আমাদের তারপরও বাকি আর একটা কথা আছে আপনার এই প্রশ্নের সে জিন্দা আলেম জিন্দা হইতে হবে এখন কিওয়ালা হইতে হবে কোরআনওয়ালা আর কি শহীদ সুন্না এরকম একজন আলেমকে আপনি জিজ্ঞাসা করে শহীদ জেনে আপনি আমল করবেন জি